বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আলহি বাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা আরো একটি পর্বে আপনাদেরকে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যে তহিদ আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি ইমান विषय जे आलोचना कर बाकी अंश अवशिष्ट आलोचना यह पर्व अपन सामने उपस्थापन करते जाहर कर्मगत गुणावल एक धारावाहिक आलोचना कर एक विषय हल्ला तबरकोतलार मध्यराते तृतय आसमान नेमे आसार विषय एर आगे हम आलोचना करी आल्लाड़सर उपरे समुन्नत हो आल्ला बरकोतला आड़स बंदार कथाता शुनें देखें ये आलोचना करी एरपर आल्ला बरकोतला मध्यराते अथबा एक तृतीियांश अवशिष्ट थे দুনিয়ার নিকটস্থ আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করেন এই মর্মে সুহি বখারি এবং মুসলিমে যে হাদিসটি এসেছে এই হাদিসটি আপনাদের সামনে পেশ করছি কলা রসুল্লাহ সাল আলি আসাল্লামু আজাল ইমা দুনিয়া রাত্রের শেষ ত্রিশ অংশে জমিনের নিকটস্থ আসমানে নেমে আসেন এবং এভাবে বলতে থাকেন কে আছে আমার কাছে দোয়া করার মতো আমি তার দোয়া কবুল করব। কে আসে আমার কাছে যাচনা করার মতো আমার কাছে সোয়াল করার মতো চাওয়ার মতো আমি তাকে দান করব। কে আছে আমার কাছে ক্ষমা ভিক্ষা করার আমি তাকে ক্ষমা করব। এভাবে আল্লাহ তরকতলা আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আল্লাহর রসুল সাল্লি সাল্লাম যেখানে আমাদেরকে বলেছেন যে আল্লাহ তোবরকতলা অবতরণ করেন সেই ক্ষেত্রে আমরা এটাই বিশ্বাস করব। যখন আমরা আল্লাহ তোবরকতলা সম্পর্কে এরকম বিশ্বাস করে ফেলেছি সুরা ইয়াসিনের বিরাশি নম্বর আয়াতের আলোকে তখন তো আমরা এই বিষয়গুলোকে কখনো অসম্ভব মনে করতে পারি না আর আমাদের কাছে যা অসম্ভব সেটা তো আল্লাহর কাছে অসম্ভব হবে तक बोल से जार कर्म सम्पादन कुर द्वारा से आल्ला तो बार जन् तो প্রথম আসমানের নেমে আসা অসম্ভব কিছু হতে পারে না বান্দার কাছে যেটা অসম্ভব সেটা তো আল্লাহর উপরে চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না আল্লাহ তিনি যার কাছে সব অসম্ভবই সম্ভব অতএব আমাদেরকে রসুল সাল আলহি সাল্লামের এই হাদিসের প্রতি ইমান আনতে হবে এবং আল্লাহ তো বরকতলা ব্যাপারে তিনি যা বলেছেন সেটাকে আমাদের সত্য জানতে হবে এটা কখনো আল্লাহর পক্ষে অসম্ভব না এবং এর কারণে এ কথাও বলা যাবে না যে আল্লাহ তবরকতলা যখন আসমানের নেমে আসেন একত্রিতে আংশে তখন কি আসমান বা আড়স খালি থাকে কি খালি থাকে না নউজবুল্লাহ সব প্রশ্নের আমাদের কোনো সুযোগ নাই যেখানে আল্লাহ তো বরকতলা পুন ফায়াকুন দিয়ে সব কিছু করেন আমাদেরকে আল্লাহ তবরকতলা সামান্য জ্ঞান দিয়েছেন অথচ এই সামান্য জ্ঞানের মাধ্যমে আমরা সুইচ অনেক কিছু করতে পারি সুইচটা টিপতে কতক্ষণ লাগে মাত্র এক সেকেন্ড লাগে এক সেকেন্ডে অনেক কিছু ঘটিয়ে দিতে পারি একটা সুইচ টিপার মাধ্যমে সেখানে আল্লাহ তবরকতলা যিনি সমস্ত জ্ঞান এবং ক্ষমতার উৎস তার জন্য কিভাবে এটা অসম্ভব হতে পারে অতএব আমাদেরকে কোনো ধরনের এখানে অপব্যাখ্যা ছাড়া ঠিক যেভাবে আল্লাহ রসুল সালসাদিসে বর্ণনা দিয়েছেন এভাবেই আমাদেরকে বর্ণনা করতে হবে এরপরে আল্লাহর শ্রবণ বিষয়ে আল্লাহর দর্শন কত তীক্ষ্ণ এবং আল্লাহ তবরকতলার সোনা বান্দাদের শোনার চেয়ে কতটুক পার্থক্য আমরা আগেই বলে এসেছি লেইসেকাম স্ত্রী হিসেহ তার সাদৃশ্য কোনো কিছু নেই অথচ তিনি শ্রবণকারী এবং দর্শনকারী আল্লাহর ক্ষেত্রে এই গুণগুলো হবে পরিপূর্ণ বান্দার ক্ষেত্রে এই গুণগুলো হবে ত্রুটিপূর্ণ অর্থাৎ আল্লাহ তো বর আসমান থেকে আরশ থেকে সারা পৃথিবীর সমস্ত মখলুকের কথা শুনেন। এবং তাদেরকে উনি দেখে থাকেন এতে কোনো সমস্যা নাই আয়সরদা একটি হাদিস আমাদেরকে শুনিয়েছেন কোরআনের সুর আল মুজাদ আলার প্রথম নম্বর আয়াত আয়াতের সংশ্লিষ্ট আলোচনাটা আয়সরদী আল্লাহনা বলছেন এক মহিলা আল্লাহর সাল্লামের কাছে তার স্বামী সম্পর্কে অভিযোগ করতেছিলামে আল্লাহ ইসলাম इन से आल्लाहिल तुम्हारे विर्क करते स्वमीर बेपारे विकते मानी करते आल्ला निकट तार समस्या तुले आल्ला तुम्हारे उभयतन श्रवण कर आल्लावण करी और दर्शनकारी এক মহিলা অভিযোগ করতেছিল মানে বৃদ্ধ বয়সে যখন তাদের সন্তান হওয়া বন্ধ হয়ে গেছে এমন সময় তার স্বামী তার সাথে জেহার করেছিল জেহার মানে নিজের মায়ের সাথে যদি স্ত্রীকে সাদৃশ্যতা দেওয়া হয় তোমার পিঠ তোমার শরীর আমার মায়ের মতো ইত্যাদি এভাবে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে যায় জাহেরি যুগেও এই প্রথাটা ছিল এরা তারা মানত এই এই মহিলার স্বামী মহিলাটির নাম তুসা আলাবা বলা হয়েছে এই মহিলার সাথে তার স্বামী জিহার করেছিল সাদৃশ্যতা দিয়েছিল তার মায়ের সাথে এর মাধ্যমে ওই মহিলা তার জন্য হারাম হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা এসে গেছে বিচ্ছেদ ঘটে তখন এই মহিলা আল্লাহ রসুলের কাছে এসেছে অভিযোগ করার জন্য বলছেন আমি পাশের ঘরে ঘরে ছিলাম অথচ এত নিম্ন স্বরে ওই মহিলাটা আল্লাহ রসুলের সাথে কথা বলছিল আমি কথাগুলো ভালো করে শুনতে পাচ্ছিলাম না অথচ এই মহিলা হালকা স্বরে নিম্ন স্বরে আল্লাহ রসুলের সাথে কথা বললেও এটা আল্লাহলা সাত আসমান থেকে শুনে নিয়ে তার ব্যাপারে আয়াত আয়াতিল করে দিলেন মহিলাটি অভিযোগ করতেছিল এই বলে ইয়ারসুল্লাহ আল্লাহমিনিয়া হে আল্লাহ রসুল এই ব্যক্তি অর্থাৎ তার স্বামী তার যৌবন ধ্বংস করেছে তারপরে তার পেটে যা সন্তান ছিল তার ঘরে সে শেষ সন্তান পর্যন্ত ভমিষ্ট করেছে আর কোন সন্তান হওয়ার সম্ভাবনা নেই এমন সময় সে আমার সাথে জিহার করল, তার মায়ের সাথে আমাকে সাদৃশ্যতা দিয়ে হারাম করে নিল আমি কোথায় এই অভিযোগ জানাব আমার কি উপায় হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম তার ব্যাপারে কি সিদ্ধান্ত দিবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন এমন সময় কোরআন নাজিল হয়ে গেল আয়ে শরদাহ বলছেন আল্লা কথা থেকে তার সব কথা শুনে সে অনুযায়ী ফেসালান করে দিলেন সু সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি विश्वजहान परिचालनारदी विधान नार ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तुनार आलोक जीवन गढ़ारृल्बी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 रविवार मंगलवार और बृहस्पतिवार संध्या छटाय पुनः सम्प्रचार दोपुर देर असंतुष्टि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 णति बृहस्पति सम्रचार सकाल साढ़े छंगे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 পরবর্তী অনুষ্ঠান আসসালাম আলাইকুম ওর আবার সংক্ষিপ্ত বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমরা আল্লাহ তুবরকতলার যে গুণাবলী কর্মগত গুণাবলী যা নেতিবাচক তিনি করে থাকেন তার জন্য সাব্যস্ত করা হয়েছে কোরআানে সেই আলোচনা এতক্ষণ জবৎ করলাম এখন আল্লাহ তবরকতলার নেতিবাচক কিছু কর্মগত গুণাবলী আমরা শুনব নেতিবাচক বলতে যে সমস্ত গুণের সাথে আল্লাহ জড়িত নন যে সমস্ত গুণ তার জন্য প্রযোজ্য নয় এরকম গুণাবলী থেকে আল্লাহ তবরকতলাকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করা হল তৌহিদুল আসমা ওসিফার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তার একত্ব সুরাত বাকার আয়াতুল কুরসিতে আল্লাহ তবরকতলা কিছু গুণ থেকে নিজেকে পবিত্র ঘোষণা করেছেন সেগুলো আমরা শুনতে পারি যেমন আল্লাহ বলছেন আল্লাহ আলহাইম লুজ সিনেতু বললেন আল্লাহ তিনি হচ্ছেন এমন ইলাহ যে তিনি ব্যতীত আর কোন প্রকৃত মাবুদ নেই আর তিনি হচ্ছেন আল্হাই চিরঞ্জীব এবং চিরস্থায়ী সর্ববিষয়ে নিয়ন্ত্রক লুজহু সিনাতুন তাকে কখনো তন্দ্রা অথবা ঘুম স্পর্শ করেন আল্লাহ তো বরকতলা কখনো ঘুমান না তন্দ্রাচ্ছন্ন হন না নজবিল্লা যদি কেউ এই গুণ আল্লাহকে দেয় এই গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করে তাহলে এটা কুফরি হয়ে যাবে আবার অনেকেই বলেন যে আল্লাহ বেখেয়াল আল্লাহ আমার প্রতি খেয়াল রাখেন না নউজবিল্লা আল্লাহ তবরকতলা সজাগ সবসময় তিনি কর্মরত খুল্লা হু আফিসান প্রতিদিন প্রতি মুহূর্ত আল্লাহ তবরকতলা কাজে নিয়োজিত আছেন কখনো তিনি অবসরে কখনো তুমি বিশ্রামে থাকেন না এগুলো আল্লাহ তো প্রয়োজন পড়ে না এই আয়াতের শেষের দিকে আয়াতুল কুরসির শেষের দিকে আল্লাহ বলছেন যে আল্লাহ আসমান সমূহ এবং জমিন সমূহ যে তৈরি করেছেন এতে এই জমিন আসমানকে হেফাজত করতে আল্লাহ তবরকতলার কোনো কষ্ট নেই এগুলোকে হেফাজত করা আল্লাহর কোন কঠিন ব্যাপার নয় ওলা ওয়াহ আলিউল আজিম নিশ্চয়ই আল্লাহ তুবরকতলার জন্য এই দুটিকে হেফাজত করা কঠিন বা ভারী কিছু নয় আল্লাহ তুবরকতলা খুব সহজভাবে নর্মালিভাবে এগুলো হেফাজত করেন পরিচালনা করেন তারপরে আল্লাহ কখনো ক্লান্ত এবং পরিশ্রান্ত হন না এটাও সুরা কফের মধ্যে আল্লাহ তো বরকতলা উল্লেখ করেছেন নিশ্চয় আমরা জমিনকে এবং আসমানকে নিশ্চয় আমরা জমিন এবং আসমান এবং এর ভিতরে যা কিছু রয়েছে সব কিছুকে সৃষ্টি করেছি ছয় দিনের ভিতরে ওমা মাসান এবং এতে আমাকে বা আমাদেরকে কোনো ধরনের ক্লান্তি স্পর্শ করে নাই অনেক আহলে অনেকরা এরকম বিশ্বাস করে যারা বিভ্রান্ত হয়ে গেছে তারা মনে করে যে আল্লাহ ছয় দিনের সৃষ্টি করেছেন আর একদিন বিশ্রাম গ্রহণ করেছেন এই জন্য তারা শনিবার কে বিশ্রামের দিন হিসেবে ব্যবহার করে থাকেন যারা পোষণ করবে তাহলে আল্লাহর গুণ নষ্ট করল আল্লাহ তো আল্লাহ তবরকালা কোরআন মজিদে সুরা আল ভিতরে এটাও বলছেন অর্থাৎ আল্লাহ তবরকতলা কারো প্রতি কোন জুলুম অত্যাচার করেন না বিন্দু পরিমাণ অত্যাচার করেন না এটা আল্লাহ তবর একটি আল্লাহ হাদিসে কুদ্সিতে আল্লাহ রসুল বলছেন আল্লাহ তুবর কতলা বলেছেন নিশ্চয় আমি তোমাদের উপরে জুলুম হারাম করে দিয়েছি এবং আমি নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছি অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম অত্যাচার করবে না তাহলে জুলুম হলো এমন একটা গুণ এমন একটা দোষ যেটা থেকে আল্লাহ তবর কথা নিজেকে পবিত্র করেছেন অতএব আমাদেরকেও পবিত্র রাখতে হবে সুরা এখলাসের মধ্যে আল্লাহ তুবর কতলা তার অনেকগুলো এই জাতীয় গুণের কথা উল্লেখ করেছেন। করেছেনহ আল্লাহ আহাদ বলুন সে আল্লাহ এক আল্লাহমাদ আল্লাহ অমুখাপেক্ষী অর্থাৎ আল্লাহ মুখাপেক্ষী নন এই হলো একটা আল্লাহর নেতিবাচক গুণ তারপর আল্লাহ বলছেন তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি ওলাম ইয়াকুল্লাহ কুফু আহাদ তার সমকক্ষ কেউ নেই এগুলো সব হলো না বোধক গুণ যেগুলো আল্লাহ তবরকতলার জন্য সাব্যস্ত আল্লাহ তোবর কতলা এগুলোর থেকে পবিত্র রাখা সাব্যস্ত করা থেকে বিরত থাকা এটি হল তৌহিদ এটি হলো ইমান তারপর আল্লাহ বলছেন বকুল ইলহামদুলিল্লাহ ইন ও ইয়াকুল্লাহ শরিক মুলক ওলাম ইয়াকুল্লুমিনুল্লি ওয়াকবিরা আল্লাহ বলছেন ওকুল আল্লাহামদুল্লাহ কোন ধরনের শরিক নেই ওয়ালামু আলিউ মিনাজ এবং অপারগতার কারণে তার কোন অভিভাবক নেই ওকাব্বির হুতবিরা এবং তার মহানত্ব বর্ণনা করো যথাযথভাবে আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা আল্লাহ তো বরকতলার যে দুই প্রকার গুণের কথা আপনাদের কাছে ঘোষণা করেছিলাম যে আল্লাহর কর্মগত কিছু গুণ আছে এবং এই কর্মগত গুণগুলোর মধ্যে কিছু আছে ইতিবাচক যার সাথে আল্লাহ তো বরকতালাকে জড়িত করা হলো তৌহিদ ইমান এবং যথাযথভাবে সেটার সাব্যস্ত করা হলো ইমান তার ভিতরে কোনো বিলুপ্তি এবং বিকৃতি করা হলো তহিদ নষ্টের কারণ এবং এর পাশাপাশি যে সমস্ত গুণ বা দোষ থেকে আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা করেছেন পবিত্র ঘোষণা করেছেন এগুলো আমরা বুঝে সেগুলোর থেকে আল্লাহকে পবিত্র ঘোষণা করব আল্লাহকে পবিত্র রাখবো তাহলে আমরা তহিদ মেনটেন করতে সক্ষম হলাম এবং আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে ইমানকে সঠিকভাবে পোষণ করলাম এরপর আমরা আল্লাহ তবরকতালার কিছু সত্যাগত গুণাবলী জানবো সত্যাগত গুণাবলী বলতে আল্লাহ তবরকতলার যেই জাঁত আছে কেয়ামতের দিন বান্দারা অবলোকন করবে দেখবে এবং বান্দাদের জান্নাতিদের জন্য সবচেয়ে মূল্যবান আইটম হবে সেই আল্লাহ তুবরকতলার সত্ত্বগত কিছু গুণাবলী আমরা আপনাদের সামনে তুলে ধরবো যার মাধ্যমে আল্লাহ তবরকতলার নির্দিষ্ট একটি সত্তা প্রমাণিত হবে যা আমরা কিয়ামতের দিন আল্লাহ তুবরকতলাকে দেখব যে সত্তায় যে অবস্থায় আমরা আল্লাহ তো বরকতলাকে দেখতে পাবো জান্নাতের ভিতরে এগুলোকে বলা হয় সত্ত্বাগত বা জাতগত गुणावली जत बोलते अवश्य हमला भाषा जतर अन्न अर्थ आरबी भाषा जतर जो अर्थ से अर्थ हलो आल्ला तबरकतला केुरास सहकारे शिकल सह जाना जे उपभोग कर जत बला है प्रथमत आल्ला जत बा सत्ता यह विषय على شنا شوني صحيح بخاري ومسلم رفتر هيشة على الرسول صلى الله عليه وسلم لم يكذب إبراهيم قط إلا ثلاثة كذبات سنتين في ذات الله قوله تعالى إني سقيم وقوله تعالى بل فعله كبيرهم هذا وواحد في شأن سارة إنك أخت متفق عليه আল্লাহর রসুল সাল আলাই সাল্লামের সেই হাদিসটা আমরা এখানে উল্লেখ করছি যে হাদিসের আল্লাহর রসুল সাল সাল্লাম বলছেন ইব্রাহিমের ঘটনা এই ইব্রাহিমের ঘটনা সম্মিলিত এই হাদিসের ভিতরে আল্লাহ তুবরকোতলার জাতের বর্ণনা এসেছে আল্লাহ তবরকোতলার একটা সত্যার সন্ধান আমরা পেয়েছি আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম ইব্রাহিম আলী সালাতসাল্লাম সম্পর্কে বর্ণনা দিয়েছেন বেশ অনেকগুলো হাদিসে ইব্রাহিম আলি সালাতলা এই বর্ণনাটা এসেছে আমরা অবশ্য এখন একটা পর্বের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি অতএব আমরা এই পর্ব থেকে বিদায় নিয়ে আবার নতুন পর্বে আপনাদেরকে আহ্বান জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত এবং জাহান্নাম অবধারিত করে দেন শহীদ জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহ আল্লাহান জানার জন্য দেখুন जकिर आरिकार्ता धर्मतत्वर कष्टीपाथर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 अपनी जे ईश्वर उपासना करें ताकि सुराइ क्लस दिए जाते तत्व गोष्ठी पाथर बेस्ट मानवता समाधान